আলহামদুলিল্লাহ ও সাল ওসালাম আল সৈদ মোহাম্মদ ও আলহি ওয়াসবসমন কিসরীয়দের মধ্যে লাস্ট গ্রুপ যারা ইমান এ ছিল আল্লাহ মহামতাল তাদের সম্পর্কে বলেছেন কিন্তু তার সম্প্রদায়ের অল্পবয়স্ক কিছু কিশোর বালক ছাড়া আর কেউই মোসার প্রতি ইমান আনেনি ফেরাউন এবং তার পারিশদবর্গের ভয়ে যে এরানা তাদের উপরে কোন নির্যাতন শুরু করে আল্লাহ মানে হচ্ছে অল্প কম বয়স্ক বালক কিশোর যারা বয়সের তরুণ তারা মুসা আলাহিস্লামের উপরে ইমান নিয়েছিলেন এবং তারা ছিলেন সংখ্যায় খুবই কম এ আয়াতের দুইটি তাফসির রয়েছে একটি তাফসিরে বলা হয়েছে বনী ইসরাহলদের মধ্যে যারা অল্প বয়স্ক কিশোর বয়সের ছিল বন ইসরা মধ্যে শুধুমাত্র তারাই মোসা আল্লাহামকে অনুসরণ করেছিল ইমান নিয়েছিল কিন্তু বয়স্ক ব্যক্তিরা তাকে প্রত্যাখ্যান করেছে অন্য একটি তাফসিরে বলা হয়েছে বনী ইসরাহল সমগ্র জাতি মোসা আল্লাহামকে অনুসরণ করেছে কারণ তারা ছিল মুসলিম জাতি তারা মুসা ইসলামের উপর ইমান এনেছে এবং জরুরিদের মধ্যে বোঝানো হয়েছে মিশরীয়দের মধ্যে অল্প কিছু মানুষ যারা বয়সে তরুণ ছিল তারা ইমান এনেছিলেন মুসাণদের হকের প্রতি হকের আহ্বানে সাড়া দেওয়া এখান থেকে দুটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই এক নম্বর বিষয় তরুণরা তারা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকেন ইতিহাস থেকে আমরা দেখতে পাই যারা বয়সে নবীন তরুণ যাদের চিন্তা চেতনা দূষিত নয় ফ্রেশ মন মানসিকতা হককে গ্রহণ করে নিতে আগ্রহী থাকে প্রত্যেক যুগে দেখতে পাই তারাই নবীদের নীদের সবার আগে সাড়া দিয়েছেন মৌসালামের প্রতি যারা ইমানেও ছিলেন তরুণ জুর ইয়াতুন বিন কাউমেহি ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল্লাহলামের সময় যারা পাশে দাঁড়িয়েছিলেন ইমানের আহ্বানে সাড়া দিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন তরুণ রাসুল্লা সাল্লা বলেছেন আমি তরুণদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং এক শ্রেণীর বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছি দুই নম্বর বিষয়ে তরুণেরা পরিবর্তনকে গ্রহণ করতে তৈরি থাকে উৎসাহী থাকে যাদের বয়স হয়ে গেছে যারা সমাজে বিভিন্ন কাজে পেশায় প্রতিষ্ঠিত যারা ব্যস্ততায় জড়িয়ে গেছেন পরিবার আছে স্ত্রী সন্তান রয়েছে তাদের বিভিন্ন রকমের মায়া কাজ করে পিছুটান কাজ করে তাই তারা এই সমস্ত ঝামেলায় জড়াতে চান না কোন পরিবর্তন তারা চান না হককে গ্রহণ করতে গেলে অনেক বাধা বিপত্তি থাকে তারা এই সমস্ত বাধা বিপত্তির মধ্যে চান না যতক্ষণ তারা নিজেরা কোন বড় ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন না আরামায় সেই রয়েছেন পরিবার সুখে আছে কোন ধরনের ত্যাগ শিকার তারা করতে চান না হকের জন্য যে ত্যাগ শিকার এটা তাদের মন থাকে না সব সবসময় হকের জন্য ত্যাগ শিকার করে যারা সামনে এগিয়ে আসেন তারা হচ্ছেন তরুণ বয়সী নবীন যারা যুবক কিন্তু এরপরও মিশরীয় সেই তরুণদের মনে ভয় ছিল ফেরাউন তাদেরকে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 সে বলল আমরা অতি শীঘ্রই তাদের ছেলেদেরকে হত্যা করব এবং মেয়েদেরকে জীবিত রাখবো নিশ্চয়ই আমরা তাদের উপরে ক্ষমতাবান। বান লক্ষণীয় ফেরাউন এই নির্দেশ আগেও দিয়েছে যখন মুসাল্লামের জন্ম হয়েছিল তার আগের বেশ কয়েক বছর ধরে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 ফেরাউনকে দোষারোপ করা নয় বরং তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছিল যে সালাম আলাহাম কেলা পাঠিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা শ্রী কে দোষারোপ করছে যে যত সমস্যা এরা শুধুমাত্র তোমার তোমার কারণে। আসার আগেও আমরা নিজেত হয়েছি তোমার আসার পরেও আমরা নিজেত হচ্ছি যারা আল্লাহর বস্তে আল্লাহর দিনের জন্য হকের জন্য কোন ধরনের ত্যাগ স্বীকার করতে চান না কষ্ট স্বীকার করতে চান না কিন্তু এর যে ফলাফল সুফল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 যেন সেই ব্যক্তি একেবারে নিরীহ নিষ্প ব্যক্তি সে নিজের সমস্যা বাদ দিয়ে বাকি সবার করে যাচ্ছে। কেন আজকে ইরাকের সমস্যা কেন ফিলিস্তিনের সমস্যা কাশ্মীরে কেন সমস্যা আরাকানে কেন সমস্যা যদি আমি মনে করি আমি এবং আপনিও এই সমস্যার একটা অংশ তাহলে আমরা সমাধানের জন্য কাজ করতে শুরু করতে পারি অপর দিকে যদি আমরা মনে করি যে কাশ্মীরের সমস্যা এটা শুধুমাত্র কাশ্মীরিদের ব্যাপার চেচনিয়ার সমস্যা শুধুমাত্র চেচেনদের ব্যাপার ফিলিস্তিনের সমস্যা তো শুধুমাত্র ওই এলাকার ফিলিস্তিনিদেরই সমস্যা এভাবে যদি আমরা খন্ড খন্ডভাবে চিন্তা করি তাহলে কখনোই আমরা নিজেদের করণীয় কোন কিছু খুঁজে পাব না এই পরিচয়গুলো আল্লাহ তিনি একটি পরিচয় চিনেন আল্লা সুহামতালার কাছে এই মুসলিম উম্মা এক পরিচয় ইসলাম গ্রহণকারী জাতি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 এই সমস্যাগুলোর জন্য বড় সমস্যা মুসলিম ভূমিতে রয়েছে তার জন্য কোন ভাবে আমরা দায়ী আমাদের নিষ্ক্রিয়তা দায়ী কিন্তু বনে ইসরাইল তারা নিজেদের কোন দায়িত্ব খুঁজে পাচ্ছিল না বরং তারা মুসা আলামকেই সমস্ত অপরাধের ফেরও সমস্ত নির্যাতন এবং জুলুমের একমাত্র কারণ বলে মনে করতে শুরু করল বরং তারা মুসা আলাহিস্লামকে দোষারোপ করতে শুরু করল তারা বলল তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আমাদের কাছে আসার পরেও আমরা কষ্ট পাচ্ছি মুসা আলাহিসাল্লাম তিনি এই জবাব শুনে কি বলেছিলেন মুসা তিনি বললেন আশা করা যায় তোমাদের রব অতি অতীতে শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই জমি তোমাদেরকে শিলাপত দান করবেন তোমাদেরকে তাদের করে এরপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো বললেন আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দিবেন শত্রুদেরকে ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন তোমাদের প্রতিষ্ঠা দান করবেন তাদের স্থলাভিষিক্ত করে কিন্তু এর জন্য তোমাদেরকে ত্যাগ কষ্ট সহ্য করতে হবে কেননা এটাই হচ্ছে বিজয়ের স্বাভাবিক প্রক্রিয়া এর আগের আয় মোসা তার কমকে কি উপদেশ দিয়েছিলেন তার জাতিকে বলেছিলেন কাছে সাহায্য চাও এবং সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে সাহায্য চাও এবং আল্লাহ তার বান্না মধ্যে যা এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেন আর চূড়ান্ত পরিণাম শুধুমাত্র মুত্তাকিদেরই জন্য চূড়ান্ত পরিণাম ওয়া কি বাতুল ব্যক্তিদের জন্যই হচ্ছে চূড়ান্ত শুভ পরিণাম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 আরেকদিকে মতো কথা বলেছেন কৌমুচ স কারণ ছিল মোসারি সম্প্রদায় কিন্তু সে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করল বিদ্রোহ করলাগা আল্লা সু কারকে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন ধন ভাণ্ডার দিয়েছিলেন এমন কি যে সম্পদের চাবি বহন করা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 এবং এই দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে যেও না তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং জমিনে ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট না। নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না কারণ কে তার সম্প্রদায়ের লোকেরা বনীশ লোকেরা তার পরামর্শ দিয়ে বলছিল তুমি সম্পদ পেয়েছ এটা তোমার নিজের কোনো কৃতিত্ব নয় এই সম্পদ আল্লাহ সহ মহাদালার পক্ষ থেকে একটা অনুগ্রহ আজেই এটাকে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের কাজে ব্যয় করো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 আলু সুত্লা বলছেন আমি কারুন কে এবং তার প্রাসাদ কে সুহান কারুন তার সম্পত্তি সহ এমনকি তার প্রাসাদ সহকারে আলু সুমানোলা বলছেন মাটির গর্ভে বিলীন করে দিলাম তার পক্ষে আল্লাহ ব্যতিত এমন কোনো দল ছিল না এমন কোন শক্তি ছিল না যারা তাকে সাহায্য করতে পারত কি সে নিজেও আত্মরক্ষা করতে পারল না এক আল্লাহ। সেই জাতির লোকেদের সামনে সামনে দেখিয়ে দিলেন যারা বিভ্রান্ত হয়েছিল ফেরাউনের শক্তির বরাই দেখিয়ে ফেরাউনের শক্তির বরায়ের কারণে ধন ভাণ্ডারের প্রাচুর্যতার কারণে তাদের সামনে বাস্তবতা এই ধনসম্পত্তি এটা কোনো একটি অনুগ্রহ যেটা আলোচনা হকের পথে থাকা কোনো ব্যক্তিকেও দিতে পারেন বাতিলের পথে থাকা কোন ব্যক্তিকে দুনিয়াতে ধন সম্পত্তি দিতে পারেন ধন সম্পত্তি দিয়ে হক বা বাতিল বিচার করা যায় না কারণ এই সম্পত্তির করেছিল আলোচনা তাকে তার প্রসাদ সহকারে মাটির গর্ভে বিলীন করে দিলেন তার সম্পত্তি কোনো কাজই আসল না এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না বর্ণনা করে বলেছেন ফির গতকাল যারা তার মতো হওয়ার লোক করেছিল তারা বেলায় বলতে লাগল আল্লাহ তার বান্ধাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিককে বর্ধিত করেন এবং রাস করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন কাফিররা কখনোই সফল কাম তাদের মধ্যে সঠিক অনুধাবন ক্ষমতা তৈরি হল সুতরাং কারুনের ঘটনা থেকে যখন তার ধনসম্পত্তি কোন কাজই আসল না এই দৃশ্যটা তাদের জন্য ছিল এক স্মরণিকা সতর্কবার্তা অর্থাৎ এর মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি ধন সম্পত্তির কারণে আমরা যেন বিভ্রান্ত না হই ধন সম্পত্তির আধিক্য দিয়ে কখনো সত্য বা হককে বিচার করা যায় না দুনিয়া আলোচকালা যে কাউকে দিতে পারেন মুসলিম কিংবা কাফির কিন্তু দিন দিনের জ্ঞান দিনের পথে চলার ক্ষমতা আলোচক মহাতোলা তাদেরকেই দিবেন যাদেরকে আলোচকালা ভালোবাসেন এবং তারা আলোচক মহাতোলাকে ভালোবাসেন এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কারণের উপরে আলোচনা তালার আজাব আসার মাধ্যমে শেষের শুরু শুরু হয়ে গেল অর্থাৎ আল্লাহামতআলা এই পরিস্থিতি থেকে এমন কিছু ঘটনা ঘটানো শুরু করলেন যেখানে ফেরাউনের সামরিক শক্তি আর কোন কাজে আসবে না একদিকে ফেরাউন যেভাবে বনিয়েছেদের অত্যাচার নিপীড়ন করছে আল্লাহ সেগুলোর জবাব দেওয়া শুরু করলেন সম্পূর্ণ মিশরবাসীর উপরে বিভিন্ন আজাব প্রেরণ করার মাধ্যমে একই সাথে এগুলো ছিল আজাব ঠিক তেমনিভাবে এটা ছিল আল্লাহ মহামতালার পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন আয়াত যেগুলো নিয়ে চিন্তা করলে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেই দুইটি নিদর্শন ছিল আয়াত ছিল মুসা হাতের লাঠি এবং তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া মুসা সর্বমোট নয়টি নিদর্শন দেওয়া হয়েছিল আল্লাহামত আল্লাহ কুরআনে বলেছেন আমি বাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে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 পূর্ববর্তী নির্দর্শনের থেকে বড় এবং প্রভাবশালী ছিল আরো বড় আকার শক্তিশালী নির্দর্শন আলসু যেন তারা উপদেশ গ্রহণ করে যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে হাতের লাঠি তাদের ইমান আনার জন্য যথেষ্ট ছিল না মুসা আল্লাহিস্লামের হাত থেকে উজ্জ্বল আলো বের হল এটাও তাদের জন্য যথেষ্ট ছিল না আল্লাহ মহামতোলা তাদেরকে অনাবৃষ্টি দিলেন কয়েক বছর কোন বৃষ্টি হল না কোন ফল ফসল উৎপন্ন হল না এরপরও তারা দিকে ফিরে আসছিল না আল হাসান তিনি বলেন অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষতি এই দুইটি মূলত একই নিদর্শন তিনি সমুদ্র দ্বিখণ্ডিত হওয়াকে চতুর্থ নিদর্শন হিসেবে ধরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি তাহলে বাকি থাকছে আর পাঁচটি নিদর্শন যখন এই দুটি বিশেষ নিদর্শন প্রকাশ পেল অনাবৃষ্টি হচ্ছে কোনো ফল ফসল উৎপন্ন হচ্ছে না এবং এই আজাব কাদের উপরে আসছিল রাজাউনের অনুসারীদের উপরে ফলে ফেরাউন এবং তার অনুসারীরা তারা কাছে আসতে বাধ্য হল তারা এসে বলল দোয়া করে তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের কাছ থেকে এই অনাবৃষ্টি এবং এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করেন আল্লাহ সুমত তাদের উপরে এই আজাবকে উঠে নিলেন বৃষ্টি দিলেন ফল ফসল উৎপন্ন হল কিন্তু যখনই তাদের উপর থেকে এই কষ্টের অবস্থায় চলে গেল তখনই ফেরাউন এবং তার বাহিনী মুসা সাথে করা ওয়াদা ভঙ্গ করল এবং একবার বা দুইবার নয় ক্রমাগত নিদর্শন হিসেবেছিলেন একটি বন্যাকে নীল নদীর পানি দিয়ে প্লাবিত করে দিলেন বন্যা সৃষ্টি করলেন বন্যার ফলে ফসলের জমিতে পানি জমে থাকতো। কিছুতেই এই পানি নেমে যাচ্ছিল না ফলে মিশরবাসীরা তারা জমিতে চাষাবাদ করতে পারছিল না এবং এটা বন্যা ছিল তাদের উপর একটি শাস্তি পক্ষ থেকে নির্ধারিত একটি ঘটনা আল্লাহ সু কোরআনে বলেছেন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 এবং অবশ্যই তোমার সাথে বনি ইসাইলকে পাঠিয়ে দেব মুসাআলা দরবারে ফিরে এসে কোন দুইটি বিষয় উল্লেখ করেছিলেন যে দুইটি বিষয়ের শর্ত এখন তারাই মোসামকে দিচ্ছে মোসা্লাহাম যে দুইটি বিষয় চেয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে প্রথমত ফেরাউন এবং তার অনুসারীরা মিশরবাসীরা যেন তারা আলোচনতার উপরে ইমান আনে এবং দুই নম্বর যারা মুসলিম জাতি বন ইসরা তাদেরকে যেন অত্যাচার নিপীড়ন না করে তাদেরকে যেন মুসা আল্লাহাম নিয়ে চলে যেতে পারেন চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক ফেরাউন এবারে সেই দুই প্রস্তাবকে মেনে নিচ্ছে যখন এই বন্যা পানি। তারা বলল আমরা ইমান আনব এবং ছেড়ে দেব। ফেরাউন এই কথা বলছে কারণ তার রাজত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি মুসাল্লাহাল্লামের কাছ থেকে সে কোন সাহায্য না পায় তার এই মিশরের রাজত্ব নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কোন ফল ফসল উৎপন্ন হচ্ছে না ফেরাউন নিজের স্বার্থে কথা চিন্তা করছিল এবং এ কারণেই সে মুসাল্লা কাছে প্রতিনিধিদল প্রেরণ করেছে ওয়াদা বাস্তবায়ন করবে বলে মিথ্যা আশ্বাস দিয়েছে মুসা সালাম দোয়া করলেন এর ফলে সুমান্ত পানিকে নামিয়ে দিলেন আবারও তারা চাষাবাদ শুরু করল কিন্তু যখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলো আবার তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করল এবং বন ইসাইলকে মুক্তি দেওয়া দূরে থাকুক তারা তাদের কুফরির উপরেই অটল থাকল ইমান আনলো না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 গাছ লতাপাতা খেয়ে শেষ হওয়ার পর তাদের ঘরে সেই পঙ্গবালগুলো ঢুকে পড়ত কাঠের আসবাবপত্রগুলো খেয়ে শেষ করে ফেলত আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক নিদর্শন আজাব হিসেবে বিশাল বাহিনী সম্পূর্ণ মিশরকে লন্ডভন্ড করে দিচ্ছিল আবারও ব্যস্ত হয়ে মুসালামের কাছে ছুটে আসলো আরোচ করল যেন তিনি আল্লাহ সুমতালের কাছে দোয়া করেন তাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করার জন্য ওয়াদা করল তারা ইমান আনবে বনে ইসাইলকে মুক্তি দেবে মুাম দোয়া করলেন আল্লাহ বিপত্তিকে উদ্ধার করলেন আবারও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 ইমান আনবো এবং ছেড়ে দেব যখন বিপদ চলে যাচ্ছে তখন তারা বলছে এগুলো তো জাদু তুমি করার জন্য যে নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন আমরা তো তার প্রতি সম্পর্কে বলছেন আর এরা সকল আয়াত দেখলেও তাতে ইমান আনবে না তাদের উপরে আরেকটি নিদর্শন পাঠালেন সপ্তম নিদর্শন উকুন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 যেকোনো কোনো জীব জড়ো প্রাণী কীটপতঙ্গ যে কোনো কিছু আল্লাহ তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন কারণ এই সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ সুহামতাল্লা একান্ত অনুগত শুধু একমাত্র অবাধ্য কিছু মানুষ এবং কিছু জিন আল্লাহমতাল্লাহ তার সৃষ্টি উকুনের মাধ্যমে সেই অবাধ্য মানুষদেরকে সাহসা করছিলেন অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তারা মুসাল্লাহসাল্লামের কাছে গেল আবারও সেই আগের কথা সালাম আল্লাহ কাছে দোয়া করলেন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 আমাদের উপর এই জালেম কমের শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে রাজন জিনু তল না রা তাজনা ফ্লি কৌমি জলমিন ওনমতি কে মিনাল কৌমিল ক্যা ফন তারা বলল আমরা আল্লাহ ভরসা করলাম হে আমাদের পরীক্ষা করো অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে প্রথম ব্যাখ্যা দিয়েছেন এর একটা অর্থ হচ্ছে কুফফাররা যেন সেই পরিমাণ শক্তিশালী না হয়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 তাদের এই শক্তিহীন অবস্থা এবং দাসত্বের অবস্থা দেখে কুফাররা তারা যেন ইসলাম থেকে বিমুখ না হয়ে যায় এবং আমাদের করুণার মাধ্যমে উদ্ধার কর এই কাফেরদের কবল থেকে পক্ষ থেকে গাইডলাইন পাচ্ছিলেন ওহী প্রাপ্ত হচ্ছিলেন আল্লাহালা তাকে আদেশ করছেন তুমি বনি ইসরা বসতি ঘরগুলোকে চিহ্নিত করে রাখো এটা একটা বিশেষ কাজের জন্য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 কুরআ এসেছে বলেছেন আর আমি নির্দেশ পাঠালাম মুসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে মিশরের জমিনে বসতি স্থাপন করো বাসগৃহ নির্মাণ করো তোমাদের ঘরগুলোকে তোমরা বানাবে কেবলামুখী করে সালাদ কায়েম করো এবং যারা ইমানদার তাদেরকে সুসংবাদ প্রদান করো। মাধ্যমে করিয়েছেন যা দেওয়া হয়েছিল মুসাদাম এবং যা দেওয়া হয়েছিল মুসালাইসাল্লাম এবং তার জাতির উপরে প্রথমত আলোচক ভাত নির্দেশ দিয়েছেন বনী সেলের জন্য বাসগৃহ নির্মাণ করার নির্মাণ। দ্বিতীয় আদেশটি খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে ঘরগুলোকে বানাবে কেবলামুখী করে অর্থাৎ ঘরগুলোকে মসজিদে রূপান্তরিত কর যেখানে সালাদ আদায় করা হয় করা হয়। মসজিদ শব্দটি এসেছে সুজুত শব্দ থেকে এর অর্থ যে স্থানে প্রচুর সিজদা করা হয় বনি ইসরাকে আদেশ করেছেন যেন তারা তাদের ঘরগুলোকে তাদের সিজদার স্থান প্রার্থনা স্থলে পরিণত করে মসজিদে পরিণত করে এবং সেখানে তারা সালাদ কায়েম করে মনীষ ফাদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তারা অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আলসো কাছে দোয়াও করছে এই পরিস্থিতিতে আলসো মাল্লা যে কয়েকটি আদেশ দিলেন তার মধ্যে একটি আদেশ হচ্ছে সালাত এর কারণ যে দুর্যোগ এবং ঘন সামনে আসছে তার থেকে মুক্তির জন্য সালাত হচ্ছে তোমাদের পাথেও আল্লাহ রসুল ইসলামের জীবন থেকে আমরা দেখতে পাই যখনই তিনি কোন বিপদ বা কোনো সমস্যায় পড়তেন চিন্তিত হতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আলোসু মতাল্লা বনী ইসরায়েলকে আদেশ করেছেন তোমরা প্রস্তুত হয়ে যাও সালাতের জন্য দাঁড়িয়ে যাও নিজেদের বাসগৃহগুলোকে সুজুদের কেন্দ্র বানিয়ে নেওয়া সালাত কায়ে করো এরপরে আলোচ মালা বিজয়ের সুসংবাদ দিচ্ছেন অব্যিরিল ইমানদারদেরকে আপনি বিজয়ের সুসংবাদ খোশ খবর প্রদান করুন ইসরায়েল জাতি দোয়া করল এবারে সেই জাতির উপরে যিনি দায়িত্বশীল মোসা আল্লাহাম তার দুয়ার সময় এসেছে তার দোয়ার পালা ফের বির মুসালাম তাকে পাঠানো হয়েছিল ফেরাউন যেন ইমান আনে ফেরো লোক যেন তারা আলসু মোহামতাল্লাম তার তারই দায়িত্ব যথাসম্ভব সর্বোচ্চ প্রতিষ্ঠা তিনি করেছেন কিন্তু এরপরও ফেরাউন এবং তার লোক লস্কর তারা এবং তাদের অহংকারের উপরই অটল ছিল ফলে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর মুসা তাদের বিরুদ্ধে ফেরাউনের সাথে নম্র আচরণ করেছেন তার সামনে নয়টি মুজিজাকে উপস্থাপন করেছেন তাকে উপদেশ দিয়েছেন বুঝিয়েছেন ভীতি প্রদর্শন করেছেন সংশোধনের চেষ্টা করেছেন কিন্তু কোন কিছুতেই কোনো কাজ হয়নি ফেরাউন তার উপরে অটল ছিল কাজে সবকিছুর পর মুসআসাল্লাম তার বিরুদ্ধে দোয়া করলেন করে বললেন حتى يروا العذاب লোভিহী ফল মি হচ্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 বিনষ্ট করে দাও তাদের ধন সম্পত্তি কাঠিন্য এনে দাও তাদের হৃদয়ের উপরে যেন তারা বিশ্বাস না করে যতক্ষণ পর্যন্ত তারা মর্মান্তিক শাস্তি প্রত্যক্ষ বলেছেন আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে যে সম্পত্তি দিয়েছেন এগুলো ব্যবহার করে তারা মানুষদেরকে আল্লাহ দিন থেকে সরিয়ে রাখছে রব্বানা যে সম্পত্তি ফেরাউনকে দিয়েছেন সেই সম্পদ আল্লাহ দিনের বিরুদ্ধে খরচ করা হচ্ছে এরপর মুসাল্লাহাম দোয়া করলেন হে আমাদের রব তুমি তাদের সম্পত্তিকে ধ্বংস করে দাও যে সম্পদ তারা তোমার দিনের বিরুদ্ধে খরচ করে যে সম্পদ দিয়ে তারা তোমার পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে সেই সম্পত্তি তুমি ধ্বংস করে দাও মুসাল্লা বললেন কাঠিন্য এনে দাও তাদের হৃদয়ে যতক্ষণ না তারা কঠিন আদায় প্রত্যক্ষ করে যেন তারা তার আগে ইমান আনতে না পারে মুসালাম আল্লাহ রাসুল তিনি দোয়া করছেন ফেরাউন যেন আর কখনো ইমান আনতে না পারে যেন তার উপরে আজাব চলে আসে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 মুসা আল্লাহাম এবং নুহ এই দুইজন সম্মানিত রাসুল তারা হচ্ছেন আলু সুমন দুইজনাম তারা হচ্ছেন কঠোর দুইজন ইসা এবং ইব্রাহিম আলাহিসাম কারণ তারা সময় আরো একটা সুযোগ দিতে চাইতেন এই জন্য আমরা দেখতে পাই রাসুল্লাহাম তিনি আউবক রাহুকে তুলনা করেছেন ইসা এবং ইব্রাহিম আলাহামের সাথে এবং উমার রুতকে তুলনা করেছেন এবং দোয়ার জবাবে বললেন তোমাদের দুইজনের দোয়া কবুল করা হল প্রশ্ন একই দোয়া করেছেন তোমাদের দুইজনের দোয়া উভয়ের দোয়া কবুল করা হল মুহাসীরগণ তার ব্যাখ্যায় বলেছেন যখন মুসা আল্লাহাম দোয়া করছিলেন হারুন আল্লাহাম তার ভাই তিনি ছিলেন নবী তিনি সেই দুয়াতে। ছিলেন এবং বলছিলেন আমিন পাঠ করা হয় মুসল্লিরা তারা বলে থাকেন আমিন কারণ সুরাফাতিয়ার মধ্যে আমাদের দেখতে পাই একটি দোয়া রয়েছে এই দিনা সুরাতকিম হি আমাদেরও আপনি আমাদেরকে সঠিক পদে চালিত করলো সম্লাহ মুসালামকে আদেশ করলেন ইলা বললেন। আর মোসাকে প্রত্যাদেশ দিয়েছিলাম নাজিল করেছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের মধ্যে তুমি রওনা হয়ে যাও বের হয়ে যাও নিশ্চয় তোমাদের পিছু ধাওয়া করা হবে হিজরত করা মিশর থেকে পূর্ব দিকে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 ফের অগোচরে কাজ করতে হবে কারণ ফেরাউন কখনই চাইবে না যে জাতিকে সে দাস গোলাম বানিয়ে রেখেছে তারা এমনিতে চলে যাক মুাম ফেরানকে প্রথম সাক্ষাৎই বলেছিলেন বনি ইসরায়েলকে অত্যাচার করোনা তাদেরকে ছেড়ে দাও কিন্তু ফেরাওয়ান কখনোই সেটা চাইবে না আল্লাহ নির্দেশ মোতাবেক তারা রাতের বেলা সম্পূর্ণ বনি ইসরায়েল জাতি বের হয়ে পড়লেন তারা সংখ্যায় কতজন ছিলেন এই ব্যাপারে আলসমহতালা কোরআনই কোন বর্ণা দেননি তবে মুভাসির ইনকন তারা বলেছেন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 নিশ্চয়ই এরা একটি ক্ষুদ্র দল এরা আমাদের ক্রোধের উদ্রেক করেছে কিন্তু নিশ্চয় আমরা হচ্ছি সজাগ সশস্ত্র দল আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ফেরাউন তার সৈন্যবাহিনী সম্পূর্ণ বাহিনীকে জড় করেছে বনি ইসরায়েলকে আটক করার জন্য পাকড়াও করার জন্য ফেরাউন সে নিজেই বলছে বন ইসরায়েল একটা ছোট দল ক্ষুদ্র দল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 তাদেরকে বহিষ্কার করা হয়েছিল ধন এবং মনোরম স্থানসমূহ থেকে এইরূপ হয়েছিল এবং বনি ইসরায়েলকে আমি করে দিলাম সেগুলোর মালিক অতঃপর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 সেই সৈন্যদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে মুসা ইসলামের উপরে তারা চাপ প্রয়োগ করতে থাকছে এরপর আল্লাহ বিশ্বাস রাখতে পরিস্থিতি যখন প্রচন্ড কষ্টকর হয়ে পড়ে মানুষ যখন সামনে দাঁড়িয়ে যায়। সেই কঠিন সংকটময় আল্লাহর ভরসা করে তা অক্কুল করে তাদের জন্য আসে আল্লাহর সাহায্য তাদের জন্য আসে আল্লাহর বিজয় বনিসের সাথে এমনটাই হয়েছিল তবে সেই কঠিন পরীক্ষা তারা ব্যর্থ হয়েছিল এটা ছিল ইমানের পরীক্ষা মুমিনদের জন্য পরীক্ষা মূস আলাইসালাম হারুন আলাহাম ইউসেব নুন আলাহিস এবং বনে ইসরায়েলের আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারাই এই পরীক্ষায় পাশ করেছেন যখন পরীক্ষা নেওয়া হয়ে গেল তখন আল্লাহ তার সেই নির্দেশকে নাদিল করলেন যে তার জন্য তারা সবাই অপেক্ষা ছিল আলাহ বললেন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 যখন রাস্তা করে দিলেন মোসা এবং বনীসরা সেই পথ দিয়ে পার হয়ে গেল। গেলাম তিনি তাদেরকে এসেছেন তিনি দাঁড়িয়ে থেকে সবাইকে চলে যাওয়ার সুযোগ দিলেন বন পার হওয়ার পর সর্বশেষ ব্যক্তি হিসেবে মোসাআসাল্লাম সেই পথ অতিক্রম করলেন সাগরের অপর পাশে পৌঁছে যাওয়ার পর মোসা আলাহ্লাম হাতের লাঠি দিয়ে আবার সমুদ্রকে আঘাত করলেন মোসা ভাবছিলেন যে লাঠির আঘাতে সমুদ্র দ্বিখিত হয়ে পথ তৈরি হয়েছে সেই লাঠি দিয়ে যদি পুনরায় তিনি আঘাত করেন আবার সেটা একত্রিত হয়ে পথ বন্ধ হয়ে যাবে কিন্তু সামান্য একটা লাঠি দিয়ে যদি আপনি পানির আঘাত করেন তাহলে পানির ছাপড়া ছাড়া আর কি হতে পারে কারণ সেই লাঠি কখনোই সমুদ্রকে দীখণ্ডিত করেনি সেই লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিল আল্লাহ ইচ্ছা শক্তি। কিন্তু কেন মুসাল্লাম সেই লাঠি ব্যবহার করেছেন কিংবা আল্লাহ কেন আদেশ করেছিলেন তোমার সেই সমুদ্রকে আঘাত করো এটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ কখনোই আমাদেরকে বিজয় দান করবেন না যতক্ষণ না আমরা আমাদের দায়িত্ব আমাদের সামর্থ্য সর্বোচ্চ প্রয়োগ করব এমন কি যদি শুধুমাত্র পানিতে লাঠি দিয়ে আঘাত করাই হয়ে থাকে আমাদের পক্ষে সর্বোচ্চ সামর্থ্য আমাদেরকে সেটাই করতে হবে আমাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহর বিজয় আসবে না আল্লাহ সুমত চেয়েছিলেন এবং দেখিয়ে দিলেন মুসালাম যেন তার দায়িত্বের সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেন তার প্রিয় প্রিয়দেরকে ইমানদার ব্যক্তিদেরকে তার আউলিয়া অবশ্যই বিজয় দেবেন কিন্তু সেই জন্য শর্ত হচ্ছে আমাদের দায়িত্ব পূরণ করা বদরের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহাম মুমিনদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দিলেন সেখানে যার স্থান তাকে সেই স্থানে নিযুক্ত করে দিলেন একজন মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব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 পর্বতের মতো আকৃতি নিয়ে সেই পানি দুই পাশে দাঁড়িয়েছিল যখন আল্লাহের অবস্থায় ফেরত তার এক সৃষ্টি এবং তার সৈন্যবাহিনীদেরকে ধ্বংস করে দিলেন এই সৃষ্টি জগতের যা কিছু রয়েছে জীব কিংবা জড়ো যে কোনো কিছু তালা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন তাফসিলগুলোতে বর্ণিত হয়েছে যে জাতিকে ফেরাউন এবং তার লোক লস্কররা এতদিন দাসের মতো অত্যাচার করে আসছিল গোলামের মতো তাদেরকে ব্যবহার করছিল সেই সম্পূর্ণ জাতির চোখের সামনে আলো সুমতলা তাদের ধ্বংসের এই দৃশ্যটাকে উপস্থাপন করলেন যেন তারা স্বশরীরে স্বচক্ষে দেখতে পারে ফেরাউনের পরিণতি কি এবং তাদের যারা সহযোগী তাদের পরিণতি কী সমস্ত বনিস জাতির সামনে ফেরাউনের সেই শরীর পানির মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় একবার উপরে যাচ্ছিল আবার নিচে নেমে আসছিল সে হাবুডুবো খাচ্ছিল ডুবে যাচ্ছিল ভাসার চেষ্টা করছে সাদা করার চেষ্টা করছে কিন্তু আমি তোমাদের সব থেকে বড় রব আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের আর কোন ইলাহ আছে এমন খবর আমার জানা নেই সেই ফেরাউন আজকে তাদের চোখের সামনে অসহায় অবস্থায় ডুবে যাচ্ছে তাকে সাহায্য করার মতো কেউ নেই তার সম্পূর্ণ সৈন্যবাহিনী তার শক্তি সবকিছু আজকে সেখানে ডুবে মরছে ফিরাউন যখন আল্লাহর শাস্তি দেখতে পেল তার আঙ্গুল উঁচু করে সে বলল তু ইমন ইমনবনু ইর ইন মিলল মুসলিম এখন আমি বিশ্বাস করে নিচ্ছি ইমান এনে নিচ্ছি কোন মাবুদ নেই দাকে ছাড়া যার উপরে ইমান এনেছে বনি ইসরা আর আমিও তো মুসলিমদের অন্তর্ভুক্ত আমি অন্তর্ভুক্ত। আনতে যখন সে বুঝতে পারছে আর পিছু ফেরে যাওয়ার কোন সুযোগ নেই ইসলাম গ্রহণ করতে যাচ্ছে। ফেরাউনের মতো কাফের কিন্তু সময় চলে গেছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে রাসুল্লাহ বলেছেন তুমি যদি তোমার সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করো কষ্টের মুহূর্তে আল্লা তোমাকে স্মরণ করবেন ফেরন তার সুখের সময়ে শক্তির সময় বৃত্ত বৈভবের সময়ে আল্লাহকে স্মরণ করেনি যখন তার সুস্বাস্থ্য ছিল সক্ষমতা ছিল জীবন ছিল তখন সে আল্লাহ সম্পর্কে উদাসীন ছিল গাফেল ছিল ভুলেছিল কফরি করেছে যখন তার ক্ষমতা ছিল ক্ষমতাকে ব্যবহার করেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ দিনের বিরুদ্ধে কাজেই যখন আজকে তার শক্তির প্রয়োজন আল্লাহ কাছ থেকে সাহায্যের প্রয়োজন যখন সে মৃত্যুর মুখোমুখি যখন সে অসহায় যখন সে মৃত্যুর ফের আয়া।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 আমার মহাশক্তি আমার নিদর্শনগুলোর প্রতি তারা লক্ষ্য করে না তারা উদাসীন না। যে মুহূর্তে আত্মা রুহ দেহ থেকে বের হয়ে যাচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুর ফেরেসা চোখের সামনে দেখতে পান তখন আর পিছনে ফেরে যাওয়ার কোনো সুযোগ থাকে না ইমানের দরজা বন্ধ হয়ে যায় তিনি ফেরাউনের সেই শেষ মুহূর্ত সম্পর্কে রাজুসাল্লামের কাছে এসে বলেছিলেন ফেরাউনের ডুবে মৃত্যু হওয়ার সময়ে আমি মাটি থেকে কাদামাটি তুলে ফেরাউনের সময় আমি তার মুখ কাদামাটি দিয়ে ভরাট করে দিচ্ছিলাম যেন আল্লাহ এসে পৌঁছাতে না পারে নয় জিব্রাইলাম পর্যন্ত ফেরাউনকে কি প্রচন্ড পরিমাণ ঘৃণা করতেন জিব্রাইস্লাম তিনি বললেন যখন ফেরাউন লাহ বলতে চাইছিল তখন তিনি কাদামাটি তুলে সেই ময়লা দিয়ে ফেরাউনের মুখ বন্ধ করে দিচ্ছিলেন ঠেসে দিচ্ছিলেন যেন আল্লাহর রহমত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 সমুদ্রের যে পানি সেখানে অতি উচ্চমাত্রায় লবণ থাকে এবং সেখানে ডুবেই সেই লবণাক্ত পানোর মৃত্যু হয়েছে নিঃসন্দেহে বহু মানুষ আমার আয়াতের প্রতি উদাসীন বেখবর তিনি আমাদেরকে বলেছেন ফেরাউনের দেহকে আলহ মহাতলা সংরক্ষণ করেছেন এই কারণে নয় যে আমরা ফেরাউনের মিশরের সভ্যতা পিরামিড এই সমস্ত বিষয়গুলোর গুণগান গাব কিংবা ফেরাওন তার সভ্যতা ফেরাও সে নিজে এটা কোন ঐতিহ্য নয় এগুলোকে জাদুঘরে রেখে প্রদর্শন করানোর জন্য আলসাতালা তার দেহকে সংরক্ষণ করেননি জঘন্যতম নিকৃষ্টতম ব্যক্তি এই বিষয়টাকে ভুলে না যাই আলোচ মাতালা সেই কারণে তার দেহকে সংরক্ষিত রেখেছেন পরবর্তী ব্যক্তিদের জন্য যেন সে নিজেও একটা নিদর্শন হতে পারে আয়াত হতে পারে কাজে আলোসহতলা যে উদ্দেশ্যে তার দেহকে সংরক্ষণ করেছেন সেই উদ্দেশ্য নিয়েই ফেরাউন এবং মিশরের সভ্যতার দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত কিন্তু অধিকাংশ মানুষ তার বিপরীত করছে যে কারণে আলোচ মহামাতা আয়াত শেষ করেছেন এভাবে আর দেহে বহু লোক আমার আয়াতগুলোর প্রতি লক্ষ্য করে না তারা বেক্ষবর উদাসীন وصلى الله تعالى على سيدنا محمد وعلى মোহাম্ম ওসহী আসসালাম ক